السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد পৃষ্টিভি বাংলার সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনারা গ্রহণ করেছেন এই অনুষ্ঠানে সকলকে পান্ডালা শুভেচ্ছা ও মুবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হাদিস। এই পর্বে আঠাইশ নম্বর হাদিসের শেষ অংশ নিয়ে আলোচনা করব। সেখানে রসুল সাল আর ইউসালাম বলছেন কেননা তোমাদের যে কেউ বেঁচে থাকবে সে অনেক পাবে অপর যারা বেঁচে থাকবে তারা অনেক ইফ মথানক্য দেখতে পাবে তিনি অপর বর্ণায় রয়েছে রসুল সাল আলী সাল্লাম বলেছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ তারপরে আমার পরবর্তীতের যুগ তারপরে তার পরবর্তীতের যুগ রসুল্লাহ আসল্লাহ আলীসাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছেন এবং বলছেন এক কাল আসবে এক সময় আসবে যখন মানুষেরা ইখতালাফ করবে মথানক্ষ্য করবে এটা কিন্তু শুভ লক্ষণ না এটা অশুভ লক্ষণ বিগত জামানার নবী ও রসুলদের সম্পর্কে আল্লাহ রবুল্লা আন বলছেন তাদের অনুসারীরা যখন তারা ইখতলাফ করল তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের প্রতি আরেকজন রসুল প্রেরণ করলেন ইতলাফ জাতিকে ধ্বংসের কিনা রায় পৌঁছিয়ে দে্লা রবাহিন তার হাবিবকে বলছেন যারা দিনকে বিভক্ত করে ফেলেছে টুকরা টুকরা করে ফেলেছে ইতালাফ করে তাদের বিষয়ে আপনার কোনো দায়িত্ব নেই আল্লাহ রবুল্লা বলছেন ওয়সি বেহাব ولا تفرخو تمرا الله الرجو شکت کرے شملتوا باب عقل درو ولا تفرخو دول دول ببقت ہوئینا انتر اللہ رب العالم ان اقیم الدین ولا تفرخو تمرا دین قائم کرو انتو دول دول ببقت ہوئینا دور بگو جی آسکر ای شماجے ببقتی و اختلاف امون چورم اوتسے جی اتک پوریتان اپای امرا পাচ্ছি কি অথচ আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল চমৎকার এমন এক কাল আসবে যে কালে অনেক ইতলাফ অনেক মতানক্য পরিলক্ষিত হবে তখন আপনার করণীয় কি এই ইখতলাফ অবস্থায় আপনি কি করবেন তখন তোমাদের উপরে আবশ্যক হয়ে যাবে তোমার আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং হেদায়তপ্রাপ্ত সরল পথের পথই যে সমস্ত খালিফা তাদের সন্ন্যতের অনুসরণ করবে কীভাবে আঁকলে ধরবে সেটাও রসুন সাল্লাহ আলী সাল্লাম উদাহরণ দিয়ে বলে দিচ্ছেন দাঁত দিয়ে যেরকম কোন জিনিস কামড়ে ধরে মানুষ সেই রকম শক্ত করে কামড়ে ধরবে যেন ছুটে না যায় এরপর ওসল্লাহাম বলছেন ও ইয়াকুম আর আমি তোমাদেরকে সাবধান করছি সতর্ক করছি ও মোহাজ আবিষ্কৃত বিষয়সমূহ হতে নতুন আবিষ্কৃত বিষয়সমূহ অর্থাৎ যা আমার এই সৈন্যতের ভিতরে নাই আমি যা রেখে যাইনি দিনের নামে ইসলামের নামে কল্যাণের নামে যেগুলি এখানে বাড়ানো হবে সবগুলি হবে নতুন আবিষ্কৃত মানুষের মস্তিষ্ক প্রসূত মনগড়া আমল আর এই সবগুলি হচ্ছে না সকল বেদাতে হচ্ছে আলসালাম আমাদেরকে ইখতালাফের সময়ে মতানক্যের সময়ে করণীয় কি বলে দিলেন বিগত দর্শে আমরা বলছি আল্লাহ রব্লা আরি বলছেন তোমরা যদি আল্লাহর প্রতি ইমানদার হো আখরাতের প্রতি ইমানদার হো তাহলে তোমাদের মধ্যে যে বিষয়টার ইখতলাফ দেখা দেখবে সেটাকে নিয়ে তোমরা আল্লাহ ও তার রসুলের দিকে নিয়ে যাবে মানদণ্ড স্থির করবে কোরআনকে মানদণ্ড স্থির করবে রসুলের হাদিসকে এরই মাধ্যমে যাচাই করবে কোরআন ও হাদিসের মাধ্যমে অন্যের কথাকে যাচাই করবে অন্যের কথার কাছে কোরআন হাদিসকে নিয়ে যাবে না বরং কোরআন হাদিসের কাছে নিয়ে এসে যাচাই করে বাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায় সে আমলটি কোরআন সমর্থন করছে হাদিস সমর্থন করছে তাহলে তোমরা করবে এখানে রসুলাম বললেন যে তোমাদের ভিতরে যখন একতলাপ বেশি হয়ে যাবে মতানক্য বেশি হয়ে যাবে তখন তোমরা কি করবে তোমরা সন্ন্যতকে আঁকড়ে ধরবে সুন্নতকে আঁকড়ে ধরা পথ প্রষ্টতা হইতে মুক্তির অনন্য উপায় এই জন্য রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম তার জীবনের গুরুত্বপূর্ণ ভাষণ সে ভাষণে রসুলাম বলছেন তারক টুকুম আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন দিনের মধ্যে দলিলের উপরে কেনাহা রিহা যা দিন রাত সমান অর্থাৎ দিনের আলোর মধ্যে তুমি যদি সত্যের সন্ধান করো কোনো মাস আলার দলিল খুঁজতে যাও পেয়ে যাবে তুমি যদি রাতের অন্ধকারেও যদি চলো তাহলে সেখানে দলিল পাবে অর্থ হলো কি যে আমি এমন পরিচ্ছন্ন এমন স্পষ্ট বিবরণের মধ্যে তোমাদেরকে ছেড়ে গেলাম যেখানে কোনো প্রকার অন্ধকার নেই কোনো প্রকার ময়লার আবরণ নেই বরং স্বচ্ছ নেড়ে খাঁটি দিনের উপরে আমি ছেড়ে গেলাম রসুন সসম বললেন কখনো তোমরা গুমরা হবে না কখনো তোমরা পথ হবে না বিহিমা। আমি যে রেখে যাচ্ছি কক্ষিতা বলল এবং সুন্নত রসুল এই দুটাকে যতক্ষণ পর্যন্ত তোমরা আকলে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না তোমাদের পদস্খলন ঘটবে না আল্লামা ইকবাল বলেছিলেন যে ওই সময়ে সাহাবাদের যুগে আরবের বেদুইন মানুষ মেষ চড়াতো এই সমস্ত বেদুইনগুলি ইতিহাসের উজ্জ্বলতম স্থানে তাদের নাম লিখালেন এবং তাদের ইতিহাস করে লিখিত হল যারাই তাদের নাম নেবে বলবে যাদের প্রতি আল্লাহর সন্তুষ্টির দোয়া করবে আল্লাহ নিজেই যাদের প্রতি সন্তুষ্টির সনদ দিয়েছেন এই স্বর্ণ করে আরোহণ করার পঁতি ছিল উপায় ছিল তারা কোরআন ও সন্ন্যাহকে গ্রহণ করেছিলেন কোরআন ও সুন্নাহকে মেনেছিলেন কোরআন ও সন্ন্যাহের উপরে অন্য কিছুকে অগ্রাধিকার দেন নাই কাজে আজকের এই ইখতালাফের মুহূর্তে। আপনি কোনটা করবেন কোন পথ মানবেন কোন মত মানবেন কোন ইম মানবেন কোন তরিকা মানবেন এটা আপনা স্থির করতে হবে এক একজন এক একটি কথা সাজিয়ে গুজিয়ে আপনার সামনে উপস্থাপন করবে এবং মনে হবে যেন সে সত্যি দলিল দিচ্ছে আপনার বিবেকের ভিতরে এক প্রকার অনরণনের সৃষ্টি করে দেবে আপনি কি করবেন তখন আপনাকে ধৈর্যের সাথে সংযমের সাথে ধীরে স্থিরে আগাইতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে কর ও সন্ন্যের আলোকে যদি নিতে পারেন তবেই আপনার মুক্তি নিশ্চিত রয়েছে আচ্ছা বলুন তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ্লাম তিনি কি ইসলামের কোনো জিনিস গোপন করে গেছেন না তিনি কোনো জিনিস আমাদের জন্য কল্যাণকর অথচ বর্ণা দিয়ে যান নাই এমনটাই যদি কেউ ধারণা করে তাহলে কি তার ইমান থাকবে যেখানে রসুল সাল্লাহসাল্লাম তার ইচালতের দায়িত্ব পূর্ণ করলেন আল্লাহ রব্লা আয়মিন বলে দিলেন তুমি দেখতে পাবে মানুষ দলে দোলে ইসলামে দীক্ষিত হচ্ছে আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নামত যে দিন সেটা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ওরাজিতুল ইসলামা আইনা আর তোমাদের জন্য ইসলাম দিন হিসাবে আমি এতেই সন্তুষ্ট আল্লাহর কাছে মনোনীত দিন ইন্নাদ দিন আইনদাল ইসলাম ও দর্শকবিন্দু সময়ল একটু বিরতির ছোট্ট বিরতি নিচ্ছি দূরে যাবেন না ফিরে আসব আপনাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ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 जार्ध्यमिधान बोझा सहज हो जाए इ बुनियादी शिक्षा तार साधारण उदाहरण आज रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांग से চার চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্নাথ ইন্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়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 सकाल सा विश्वास करें तर पक्षे कुलते सत्यी और न्यायपराय होते मुखोमुखी हुए प्रश्न सामाजिक রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষামূলক অথবা ধর্মীয় যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করার সাহস করুন দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় সম্মানিত শুধুও দর্শকবিন্দু বিরতির পর আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বলছিলাম আল্লাহ সুবাহান্লা বলেছেন এদ্দিন আহ আল্লাহ ইসলাম ইসলামই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন এবং সেটা আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন তার হাবিবের মাধ্যমে তার নবীর মাধ্যমে চূড়ান্ত করে গেছেন পরিপূর্ণ করে গেছেন এতে বৃদ্ধি করার অধিকার কারো নাই এর থেকে কিছু কমাবার ক্ষমতাও কারো নেই বরং পথ প্রদর্শিত হয়ে গেছে আপনি শুধু অনুসরণ করবেন রসুলসল্লাহ সরল সরলরেখা একে বলে দিলেন এটাই হচ্ছে আমার সরল সোজা পথ তারই বা করো ডানে বামে আঁকা বাঁকা যত পথ আছে সেগুলির অনুসরণ করিও না আজকে মানুষ যুক্তি ও দর্শনকে অগ্রাধিকার দিয়ে সেই। যেটা অদৃশ্য বিদ্যার অন্তর্ভুক্ত যেটা গায়েবের অন্তর্ভুক্ত সেসব বিষয়ে তাদের কল্পনা দৌড়ে কল্পিতভাবে অবান্তর বিশ্বাসগুলি মানুষের মধ্যে নিয়ে আসতেছে এবং ফাসাদের সৃষ্টি করছে এমতো পরিস্থিতিতে মুক্তির পথ একটাই সুন্নতের দিকে ফিরে আসা শুধু ও দর্শকবৃন্দ আমরা আজকের এই আলোচনা থেকে প্রমাণ পেলাম যে আমাদের পথ একটাই আমাদেরকে সন্ন্যতের উপরে আঁকড়ে দাঁড়াইতে হবে সন্ন্যতের উপরে প্রতিষ্ঠিত থাকা ছাড়া কোনো পথ নাই এজন্য আল্লাহ রব্লা আয়ন বলছেন যারা সন্ন্যত ছেড়ে দেয় তাদের অশুভ পরিণাম কঠিন আল্লাহ বলেছেন যে সন্ন্যদ ছেড়ে দেওয়ার কারণে আন তসিবাহ ফেতনা তোমাদের উপরে বেয়ে বসবে ফেতনা ফাসাদ, বিপর্যয় ফেতনা একাদি করতে আসে ফেতনা পরীক্ষা ফেতনা বিপর্যয় ফেতনা ধ্বংস ফেতনা আগুন দিয়ে শাস্তি দেওয়া ফেতনা সেরেক এই সব ধরনের মহাপাপ সেগুলি তোমাদেরকে মহামারীর আকার ধারণ করবে। করবিম অথবা তাদের উপরে বেদনাদায়ক কষ্টকর আজাব চেপে বসবে আমরা যদি আজকে বাস্তবতার নিরিখে দেখি তাহলে দেখতে পাব ঘটনা তাই ঘটছে আমাদের মধ্যে সৌন্নর্যত বিদায় নিচ্ছে তত বেদাত সেখানে স্থান করছে আর বেদাত যত স্থান করছে তত আমরা আসল হারা হয়ে পড়েছি আমরা হয়ে গেছি শিকড়হীন ভাসমান সেওলার মতো মনে পড়ছে রসুল সাল্লাহসাল্লামের একটা বাণী আল্লাহ নবী বলেছিলেন যে এমন এক কাল আসবে যখন একজন অমুসলিম তার আরেক অমুসলিমকে ডাক দিয়ে বলবে খাবার রেডি করে যেরকম দোস্তরখানায় একজন আরেকজনকে দেখে বলে সাদরে আসো খেতে আসো তারা তখন মুসলিমকে হত্যা করার জন্য বলবে আসো তাকে হত্যা করো তখন রসোল্লা এই কথা বলার সাথে সাথে সাহাবি বললেন ইয়ার রসুল্লাহ ইদানু কালি আমাদের সংখ্যা কি কম হবে এইভাবে তারা আমাদেরকে কচুর কাটবে তখন রসুলাম বললেন না বল তুমি ক্যাসিওরুন বরং তোমাদের সংখ্যা হবে বেশি কিন্তু বেশি হলে কি হবে হবে তোমরা ইসাইল শ্রুতির উপরে ভাসমান শেওলা যেরকম যার কোনো শিকড় নেই সেই রকম তোমরা শিকড়হীন হয়ে পড়বে তোমাদের রক্ষ থাকবে না তোমাদের সংহতি থাকবে না তোমাদের ভিতরে সেই তেজদীপ্ততা থাকবে না সেরকম তা কপরোজগারি থাকবে না সেরকম ইমান তোমাদের ভিতরে থাকবে না তোমরা হয়ে যাবে পার্থিব স্বার্থের বেড়া জালে আবেষ্টিত এবং তোমরা মৃত্যুকে থেকে পালাবে দুনিয়ার গোলামে পরিণত হয়ে যাবে তখনই তোমাদের উপরে এই বিপর্যয় এবং ধ্বংস নেমে আসবে আজকে আমরা যদি সত্যিকারতে নজর দিই তাহলে দেখতে পাব আমাদের মধ্যে কিন্তু এইরকম বিপর্যয় দেখা দিয়েছে শুধুই ওদর্শক দর্শকবৃন্দ এবারে প্রশ্ন হলো সন্ন্যত কি সহজ কথা সন্ন্যত যখন আমরা বলবো তখন তার অর্থ হবে রসুল সোল্লাহ ওয়ালি ইসলামের কথা রসুল্লাহ ইসলামের কাজ রসুল সোল্লাহ ওয়ালু ইসলামের সমর্থন আল্লাহর নবী যে কাজটা করেছেন যে কাজটা করতে বলেছেন এবং তার সামনে কোনো সাহাবি করেছেন তিনি সমর্থন করেছেন এ ধরনের কি বলা হবে সুন্নত কাজী এই সুন্নত থেকে যারা মুখ ফেরিয়ে নেবে তাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে কেননা রসুলের সন্ন্যত বই মুক্তি কারণেই আর যদি আমরা সুন্নত ধরি যে ফেকাশাস্ত্রবিদদের বাসায় সুন্নত তাহলে তারা বলছেন ফরজের অতিরিক্ত যে আমলগুলি যেগুলির গুরুত্ব হাদিসের মধ্যে আসছে অথচ ফরজ নয় সেগুলিকে তারা একটি স্টেজে গিয়ে নাম দিয়েছেন সন্ন্যত یہ جن ہمر بول سلاتر مدد کچھ کچھ سنت آج کچھ کچھ فرض آجے کچھ کچھ مستحب آپ یہ گلی پریباشا سوتر یہ بھابت کے چیز آر یہ جو سنت یہ سننت درا ادھر رسل صلی اللہ علیہ ترکا رسول صلی اللہ علیہ পদ্ধতি رسول پدتی آکڑے درا تھی رسول بچن فاحم بیسنتی ও সুন মাহদিন তোমরা আমার সন্ন্যতকে এবং আমার খোলাফা এর আশেদার সন্নতকে আঁকড়ে ধরবে কেন খোলাফায়ের আশেদা তাদেরকে বলা হয় আমরা জানি ওরসুলের পরবর্তী খালিফা হলেন অবকর রজিউল্লাহ আনহ তারপরে খলিফা হলেন অমর ইবনুল খতআনু তারপর খলিফা হলেন আসমান ইবনে আফসান রজিউল্লাহ আনহ তারপর খরিফা হলেন আলী ইবনে আবিতাল রাজিউল্লাহ আনহো এই চারজন খালিফা তারা কিন্তু রসুল সাল্লাহসাল্লাম সন্ন্যতির উপরে থেকেছেন সুন্নত থেকে চোল পরিমাণ বিচ্ছুত হন নাই আজকে যে সুন্নত মানুষের কাছে যেভাবে অপরিচিত হয়ে যাচ্ছে এবং যেখানেই সুন্নত বিদায় নিচ্ছে সেখানেই একটি নতুন করে কিছু এসে গজে উঠছে সেখানে আরেকটা জিনিসের উদ্ভব হচ্ছে আরেকটা জিনিসের জন্ম হচ্ছে আর এটাই হচ্ছে বেদাৎ এটাই হচ্ছে মোহেদাসাদ এটা সম্পর্কে রসুল বলছেন সাবধান সাবধান তোমরা ওই সমস্ত নতুন আবিষ্কৃত বিষয়সমূহতে সতর্ক থাকবে কাল তো পরস্পরে বা কালের এই আবর্তন বিবর্তনে আমরা এমন একটা সময়ে এসে উপনীত হয়েছি যেখানে মানুষ সন্ন্যতকে আছেনা এর জন্য রসুল আসলামের ওই বাণীটা স্মরণ পড়ছে আল্লাহ নবী বলেছেন ইসলাম বেদা ইসলামা বেদা ফিল ওরাবা ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা হয়েছে কেউ চিন্ত না ইসলামকে আমাদের নবী মোহাম্মদ সাল্লসাল্লাম শুরু করলেন তার সঙ্গী হলেন খাদিজা সঙ্গী হলেন আলী সঙ্গী হলেন আব্বকর আস্তে আস্তে শঙ্কা বাড়তে লাগল সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে রসুল বলছেন এমন কোনো কুড়েগড় থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে না কিন্তু আবার এমন এক সময় আসবে যখন মানুষ শূন্য ছেড়ে দেবে আস্তে আস্তে শূন্য ছেড়ে দেবে তখন ইসলাম আবার চলে যাবে হেজাজে মক্কা মদিনায় উদাহরণ দিয়ে রসুল সাল বলেছেন এটি সাপ গর্ত থেকে বেরিয়ে চতুর্দিকে ঘুরে বেড়ায় আবার গর্তে ফিরে আসে ঠিক মক্কা মদিনা থেকে ইসলাম সারা ছড়িয়েছে আবার আসবে। ওই যে সময় যখন মানুষ সুন্নত ছেড়ে দেবে এবং বিভিন্ন রসম রেওয়াজের অনুসরণ করবে সুন্নত মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে তখন কিন্তু মানুষরা শততা বিভক্ত হবে এই অবস্থায় মানুষের মুক্তির পথ সন্নদকে আঁকড়ে ধরা কিন্তু কয়জন সৌভাগ্যবান হবে সন্নদকে আঁকড়ে ধরবে এর জন্য যারা অপরিচিত অবস্থায় সন্ন্যতকে জিন্দা করবে তাদের জন্য তো জান্নাতের জন্নাথের খুশখবরি রয়েছে শুধুও দর্শক বিন্দু আমরা সন্নত চিনলাম এবং সন্নতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝলাম এবং সন্ন্যদ ছাড়া যে মুক্তি নেই সেটাও আমরা পরিষ্কার করে বুঝলাম জাতির অদঃপথন সন্নত থেকে দূরে সরার কারণেই হয়ে থাকে সেটাও কিন্তু আমরা ভালো করে বুঝে নিলাম এবার হচ্ছে সুন্নতের বিপরীত দিক আর সুন্নতের বিপরীত দিক হচ্ছে বেদাৎ বেত শব্দের আবেদানিকর্ত হল নতুন কিছু করা আবেদানিক অর্থে যে জিনিস নতুন হবে সেটাকেই বেদাৎ বলা হবে কিন্তু এখানে বেদাৎ দ্বারা উদ্দেশ্য রসুল সোল্লা আলিয়াস্লাম যে দিন রেখে গেছেন যে ইসলাম রেখে গেছেন সেই ইসলাম এই ইসলাম এর মধ্যে কেউ যদি নতুন করে কিছু ঢুকায় সেটাই হবে বেদায়াত ইসলামের মধ্যে দিনের মধ্যে পরকালীন মুক্তির জন্য যে আমল সে আমলের মধ্যে বা বিশ্বাসের মধ্যে কোনো প্রকার নতুন করে কিছু সংযোজনের কিছু নেই রসুল্লাহ আলী হাতে চূড়ান্ত হয়ে গেছে আজকে যদি সংযোজন করতে হয় তাহলে বলতে হবে রসুল সাল্লাম দিন পুরা করে যাননি আমানত পুরা করে যাননি যদি কেউ বলেন তাহলে কিন্তু তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এ বক্তব্য একমাত্র বিশ্বাস করতে হবে রসুলাম সব কিছু আমাদের কাছে পরিষ্কার করে গেছেন যেমন করে বিদা হাজুর বাসনে তিনি বলেছেন আল্লাহ মাহ্লাহ আমি কি পৌঁছাই দিয়েছি সবসোরে জলদীর মালার মতো মানুষ সমাস্বরে কণ্ঠ তুলে বলেছিল আদাল আমা রাসুল আপনি আপনার ইসালতের দায়িত্ব পূরণ করেছেন আমানত আদায় করেছেন অম্মতকে নসিহত করে গেছেন পরিপূর্ণ হয়ে গেছে এখানে আর সংযোজনের কোনো হকম নেই শুধুও দর্শক এই যে নতুন করে যে আবিষ্কার করা হয় ইসলামের নামে এবাদতের নামে এরা দুই প্রকারের হয় একটা হলো আকিদাগত বেদাত কত বেদাত আকিদা ইসলামের মূল বৃত্তি আর সেখানে কোনো প্রকার যদি বেদায়াত সংযোজন হয় তাহলে এই লোকটি বিভ্রান্ত দ্বিতীয় প্রকার বেদায়াত হচ্ছে যে আমলের মধ্যে বেদায়াত অর্থাৎ আমলটা রসুল সশ্রম করেন নেই নিজেও ওই রকম আমল বানিয়ে ফেললো অথবা রসুল সশ্রম করেছেন কিন্তু সেটার একটা সীমা বলেছেন সে সীমা বাড়িয়ে ফেললো অথবা তার থেকে কমাই ফেললো এই যে বাড়িয়ে কমাইয়ে আমলের ভিতরে পরিবর্তন করা এটা হচ্ছে আমলের ক্ষেত্রে বেদাত এই ধরনের যারা বেদাৎ যারা করেন তারা কিন্তু নিজেরা সাপ মনে করেই করেন দিন মনে করেই করেন এর জন্য এই বেদাদিদের তৌবা করার সুযোগ হয় না তারা মনে করে ভালোই তো করছি তৌবা করবো কেন একজন অপরাধী সে মনে করে অপরাধ করছি তাই তৌবার প্রয়োজন আছে কিন্তু যে মনে করে ভালো করছি সে তো কিন্তু তৌবার প্রয়োজন বল এই জন্য আল্লাহ রবুল্লা আলী বেদেরকে বলছেন ওহম ইহাবুনা সোনা তারা মনে করে খুব ভালো কাজ করছে অতএব শুধুও দর্শক বৃন্দ আমরা স্পষ্ট জানতে পারলাম যে উম্মতের এই ফাসাদের সময়ে বিব্রাটের সময়ে বিপর্যয়ের সময়ে ইখতালাপের সময় আমাদের করণীয় কি আমাদের করণীয় সন্নতির উপরে আকলে ধরা আমাদেরকে সব সময় হকের উপরে কায়েম থাকা আমাদের করণীয় যাবতীয় প্রকার বেদাৎকে সর্বুতভাবে বর্জন করা যদি না করি তাহলে কিন্তু আমরা মুক্তি পাবো না তাই আসুন আমরা হাদিসের উপদেশগুলিকে প্রাণ ভরে শ্রবণ করি এবং সর্বাবস্থায় তাকওয়ার অনুশীলন করি সন্ন্যতকে আকলে ধরি এবং বেদাৎকে পরিত্যাগ করি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন ওসালাম সন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি জীবন্ত হয়ে উঠে আল কোরআন জ্ঞানের জন্য মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন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 पवित्र कुरान अगणित जीवन के आलोकित जीवन घनी आज रे दस टेब सम्प्रचार सकाल नीच टीजी दई इ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 पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीस टी अलमिकुम्ला हाशिफ मदानी अपरा